আমর ইবনু উমাইয়াহ রদেলাহ তালান হতে বর্ণিত তিনি নাবি সাল্লাহ সাল্লামকে নিজ হাতে বকরির ও স্কন্ধ কেটে খেতে দেখেছেন তারপর সালাতের প্রতি আহ্বান করা হলে তিনি তা রেখে দিলেন এবং ছুরুটিও রেখে দিলেন যা দিয়ে কেটে খাচ্ছিলেন তারপর উঠলেন এবং সালাত আদায় করলেন তিনি নতুন অজু করলেন না